ইবনু আব্বাস রাজি আলাহতাল হতে বর্ণিত তিনি বলেন নিসার এক নম্বর আয়াতে বর্ণিত আশুবু অর্থ বড় গোত্র এবং আল কাবাঈলু অর্থ ছোট গোত্র